আমি একসোহাই পাঞ্জাবিওয়ালা ভাই নরম ভাসাই করি প্রতিভা দাড়ি টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তর লাগে ভাই বড্ড আঘা এই আমি একসোহাই পাঞ্জাবিওয়ালা ভাই নরম ভাসাই করি প্রতিভা দাড়ি টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তর লাগে ভাই বড্ড আঘা। আমি এক কষ পাঞ্জাবি পাঞ্জাবিওয়ালা ভাই নরম ভাষায় করি প্রতিবাদ টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তরে লাগে ভাই বড্ড আঘা। মন বলে হায় হায় বলো না কি উপায় মোল্লা বলে কেন করো ঘৃণা ভেবে দেখো একদিন তুমিও হবে বেলিন মোল্লা ছাড়া উপায় রবে না এই মন হায, বলে হায় হায় বলো কি উপায় মোল্লা বলে কেন করো ঘৃণা ভেবে দেখো একদিন মোল্লা ছাড়াও পায়ে না। মন বলে হাই বলো কি উপায় মোল্লা বলে কেন করো ঘৃণা ভেবে দেখো একদিন তুমি হবে বিলিন মোল্লা ছাড়াও পায়ে রবে না মোল্লা চিনবে তবে যেদিন মরণ হবে ও ডাক চলে আসবে হঠাৎ দাড়ি টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তরে আঘা মুখে মুখে শুনি হয় পত লোকে বলে যায় মোল্লা রাখায় শুধু পরের বাড়ি দেখো না দু চোখ মেলে রঙিন চশমা খুলে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 মোল্লা দু চার হলে ওরাই দলে দলে ছুটে আসে দেখো পেলেই দাওয়া দাড়ি টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তরে লাগে ভাই বড্ড আঘা আমি এক কস ভাই পাঞ্জাবিওয়ালা ভাই নরম ভাষাই করি দাড়ি টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তরে লাগে ভাই বড্ড আঘা আমি এক কস ভাই পাঞ্জাবিওয়ালা ভাই নরম ভাষাই করি দাড়ি টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তর লাগে তাদেরকে বলে যাই ঘৃণা কর যারাই ব্যঙ্গো মোল্লা ছাড়া হয়নি তোমার মা বাবার বিয়ে এই তাদেরকে বলে যাই ঘৃণা করো যারাই ব্যঙ্গ করো দাড়ি টুপি নিয়ে যারাই ব্যঙ্গ করো দাড়ি টুপিনি হয়োনা বিবেক হাড়া কখনো মোল্লা ছাড় হয়নি তোমার মা বাবার বিয়ে টেকায় পড়লে পর ছোট মোল্লার ঘরে নিরুপায় হলে ধরো মোল্লার হা দাড়ি টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তরে লাগে ভাই বড্ডো আঘা। আমি এক কষো ভাই পাঞ্জাবিওয়ালা ভাই নরম ভাষাই করি প্রতিভা দাড়ি টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তরে লাগে ভাই বড্ডো আঘা। আমি এক কস ভাই পাঞ্জাবিওয়ালা ভাই নরম ভাষাই করি প্রতিভা দাড়ি টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তরে লাগে ভাই বড্ডো আঘা। এখনো আছে সময় মোল্লার পর নয় পারবে না চলতে মোল্লাবি না তোমারও বিদায় সাজে তারাই লাগবে কাজে মোল্লা ছাড়া দা ফোন হবে না এই এখনো আছে সময় মোল্লার পর নয় পারবে না চলতে মোল্লাবিনা তোমার বিদায় সাজে তারাই লাগবে কাজে মোল্লা ছাড়া দা ফোন হবে না এখনো আছে সময় মোল্লারা পর নয় পারে মোল্লা ছাড়া দা ফোনা মোল্লা বলে মোল্লারে থাকতে হায়া দাড়ি টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তর লাগে ভাই বড্ড আঘা। আমি একসহ ভাই পাঞ্জাবিওয়ালা ভাই নরম ভাষায় করি প্রতিবাদ দাড়ি টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তরে লাগে ভাই বড্ড আঘা আমি আঘা দাড়ি টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তরে লাগে ভাই বড্ড আঘা দাড়ি টুপি আছে তাই মোল্লা বলে সবাই অন্তরে লাগে ভাই বড্ড আঘা সুপ্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন সাইফউদ্দিন আল মামুনের কথা সুর ও কণ্ঠে ইসলামী সঙ্গীতের অনবদ্য অ্যালবাম অসহায় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সিক্স টু সিক্স ফোর ছিলাম আমি আতাউল্লা নুরি সুপ্রিয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ